بسم الله الرحمن الرحيم بارونکو নাময় ও অসীম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 মহান আল্লাহর সমস্ত প্রশংসা সবকিছুর এবং সালাম নাজিল হক মাহমুদ রসুর সালামের উপর যার ভালোবাসা মহান আল্লাহর ভালোবাসার পরে প্রত্যেক মুসলিমের অন্তরে থাকা ফরজ সম্পর্কে আলোচনা শুরু করার আগে যে অধ্যায় তিনি শুরু করেছেন তাতে কয়েকটি বিষয় রয়েছে সে সম্পর্কে একটু আলোচনা করে তাহলে অগ্রিম জানা থাকবে যে আগামী যে কিতাবের শেষ পর্যন্ত যে আলোচনার বিষয়বস্তু গুলি রয়েছে আমাদের কয়েক সপ্তাহে শেষ হবে বা হয়তো এক মাস লাগতে পারে সেগুলি কি কি বলছেন পঞ্চম অধ্যায় হচ্ছে এই বিষয়ে সম্পর্কে যে রসুল সালি সাল্লাম এবং তার আলে অর্থাৎ তার বংশধর যারা মমিনাত এবং তার সাহাবিগণ সম্পর্কে একজন মুসলিমের যেইকাত বা বিশ্বাস রাখা আবশ্যক এর বর্ণনা সম্পর্কে আপনি রাসুল সম্পর্কে কি বিশ্বাস রাখবেন তাঁর আলেবাঈদ বংশধর সম্পর্কে কি বিশ্বাস রাখবেন এবং তার সহচরগণ সম্পর্কে কি বিশ্বাস রাখবেন ফসুল আর এগুলি কয়েকটি পরিচ্ছদে বর্ণনা করা হবে সম্মান করা ফরোজ এ বিষয় ইতরাফি মেহি এবং তার মর্যাদা সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করা এবং তার প্রশংসায় অতিরঞ্জন করা সম্পর্কে যে নিষেধাজ্ঞা রয়েছে মর্যাদাই রাখলে আপনি তার মর্যাদায় কোন রকমের ত্রুটি করবেন না বেআবি করবেন না আর তাতে কোন রকম অতিরঞ্জন বাড়াবাড়িও হবে না যেটা বর্জনীয় আলফাসুল্সাহিতচ্ছদিম আনুগত্য করা ফরোজ এবং তার অনুসরণ করা نبی ও সালাম নবী কারিমের ওপর সলাৎ এবং সালাম দরুদ সালাদ বলে আমার দেশের মানুষরা ভারত বাংলাদেশ পাকিস্তানে উর্দু বাংলা ভাষী লোকেরা নবী সালামের পাঠ। ও সালাম আলে এবং তার প্রতি সালাম পাঠ করা যে শরীয়ত সম্মত বিষয় কখনো ফরজ আর কখনো সন্ন্যত মোস্তাহ আলফাসুল রে চতুর্থ পরিচ্ছেদ হচ্ছে ফিফাদ বেত নবী হাসান বংশধরের ফজিয়ত সম্পর্কে তার বংশের যারা কাফের মোমেন মোমেন কাওয়ালা গুলু আর তাদের ক্ষেত্রে যা আবশ্যক घाटतीड़ी और घाटती तुटी ना करके श्रद्धा सम्मान आवश्यक अलफाजामी सहबा साहब फजिलत महत्व तरफ सम्पर्म धारणा विश्वास हवा उचित মতনৈক্য হয়েছিল অথবা তাদের মধ্যে আপসে যে ভুল বুঝাবুঝি হয়েছিল যেসব ঘটনাগুলি ঘটেছিল বিশেষ করে আলী রাজি আল্লাহন এবং আবিয়া রজি আল্লাহন আর ওই যুগটাই এই বিষয়গুলি সম্পর্কে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত আপনার কি রকম ভূমিকা হওয়া উচিত বা কি বিশ্বাস হওয়া উচিত সাহাবাই কিরামদের গালমন্দ করা নিষেধ এ বিষয় এবং যারা আইমা হুদা হিদায়তের ইমাম যেসব আইম্মাই কেরাম মাধ্যমে হেদায়েত পেয়েছে মুসলিম জাতি তাদের গালমন্দ করা নিষেধ তাহলে বুঝা গেল যারা আইমাতুল হদানা আইমাতুল দোলালা গুমরা করেছে মুসলিম জাতিকে গুমরাহ করেছে তাদের সম্পর্কে সমালোচনা করা তাদের দোষির তুলে ধরা এটা নিষেধ নয় বরং ফরজ অনেক ক্ষেত্রে সতর্ক করা যেন ফরজ আইমাতুল হোদা এই বলা হয়েছে শুধু আইমা বলে দেওয়া হয়নি কারণ আইমা ইমাম হচ্ছে নেতা হচ্ছে দুই রকম আইম্মাতুল হোদা যেসব ইমামদের মাধ্যমে মাধ্যমে হেদায়ত পাওয়া গেছে কোরআনার আলমা যারা যেমন তারা তারপরে আজকালকে সাহিব আলবানী আইমাতুল হুদা এরা কোরআনার অনুসারী ইমাম এই আর এদের অনুসারী যেসবরা তাদেরকে যদি কেউ গাল মন্দ করে তো কোনো তাদের কোনো শেখ তারপরে ফানা বিলিন বিলিন হওয়া পীরে বিলীন হওয়া ফানা तो एपर्क सतर्क कर फरजय <coughs> শ্রদ্ধা সম্মান করা ফরজ এখন মুস্তাহাব জিনিস নয় বরং ফরজ কিন্তু তাজিম শ্রদ্ধা সম্মানের একটা গিয়ে সীমানা আছে ওপর নিচে নামালে যেমন কারোর বেজ্যতি হবে মানহানি হবে তেমন ওপরে উঠাইতে বেশি ওপরে উঠিয়ে দিলে সেখানে অন্যের হক নষ্ট করা হবে রাসোরমকে যদি ওপরে উঠানো যায় বেশি তাহলে আল্লাহর হক দিয়ে আল্লাহ মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিন্তু মানুষের যতটুকু হক দেওয়া উচিত যতটুকু তার মর্যাদা দেওয়া উচিত আল্লাহ কোরআনে দিয়েছেন তার রাসুর সাল্লাম হাদিসে বলেছেন ততটাই আপনি দিতে পারবেন তার বেশি দিতে পারবেন না তার বিষয় হচ্ছে আল্লাহাকের কোন গুণ তার মধ্যে ধারণা করা সামান্য যদি ধারণা করেন যে আল্লাহর কোন আল্লাহ ছিল আল্লাহ যে কাজটি করেন ওইটি আমার করেন। করেন আলীও তাহলে এটা আপনি সম্মান করলেন না আপনি সেরিক করলেন আপনি কফরই করলেন আপনি এই জন্য দুই দিকে সীমানা আছে নিচের দিকে একটা সীমানা আছে ওপর দিকে সীমা আছে মনে রাখবেন যে কোনো ব্যক্তির মান মর্যাদার ক্ষেত্রে আপনার মা বাবার ক্ষেত্রে নেই নিচে একটা সীমা আছে ওর নিচে যাবে না একটা সীমা আছে আছে না মায়ের ভালোবাসা মায়ের মতো স্ত্রীর স্ত্রীর মত না আলাদা থাকবে এটা আপনার মেয়ে কিন্তু ছোটকালে যখন ছোট ছিল পাঁচ বছর সাত বছর আট বছর নয় বছর পর্যন্ত যেভাবে আদর ভালোবাসা করেছেন তার একটা ধরন আলাদা আছে যখন ওই আপনারই মেয়েটা যখন সাবালিকা হয়ে গেছে যখন বারো বছর চোদ্দ বছর আঠারো বছর তখন তা কেউ ভালোবাসেন কিন্তু তার ভালোবাসা ধরনটা আলাদা হয়ে গেছে ওয়ান গোলুয়ালেতরা অতিরঞ্জন এবং বাড়াবাড়ি তার প্রশংসায় মাধা মানে প্রশংসা অবয়ান মানজেলাতে এবং তার মর্যাদার বর্ণনা নীশার মর্যাদার বর্ণনা কথা লম্বা আছে যতটুকু আমরা সারতে পারবো আর না হলে প্রথম অংশটুকু সারব নবী স্লামের ভালোবাসা এবং তার শ্রদ্ধা সম্মান তাজিম যা ফরজ বলছেন এক নম্বরে অজুব ও মাহাব্বাহি সাল্লা সাল্লাম ও তাজিমহি ন করিমস্লামের ভালোবাসার আবশ্যকতা ভালোবাসা ফরজ ও তাজিমহি এবং তার তাজিম শ্রদ্ধা সম্মান করা ফরজ এ বিষয়ে বলছেন ইয়াজিবা আল্লাহ আবদি আউ আলাম প্রথমত প্রত্যেক বান্দার জন্য ফরোজ মাহবত উল্লাহ আস মহান আল্লাহর ভালোবাসা সর্বপ্রথম ফরজ আল্লাহকে ভালোবাসে এমনকি রসুল কেও ভালোবাসছেন আল্লাহর জন্য আল্লাহর সাথে রসুলের সম্পর্ক না থাকলে রসুলের ভালোবাসা থাকত না ঠিক না রসুলের ভালোবাসাটা আল্লাহর জন্য যেমন যে যেকোনো মুসলিমের ভালোবাসা আল্লাহর জন্য तो बंदार र प्रथम फरज हमला मोहन आल्लासा वाहिम आजम भलोबासा एबादत सब ची बड़ गुरुत्वपूर्ण एक प्रकरण गुरुत्वपूर्ण एक भाई एक गुरुत्वपूर्ण इबादत आल्लासा इबादत अंतर इबादत मोहब्बत भाबा आल्लर आल्ला भलोबादा जाए शीर कृष्टि भलोबाशा भले मे भाबी मानस मानसि ठीक ना ये हम प्रतिक भालाबा जेटा के जे প্রাকৃতি ভালোবাসা তবে এই বা ফিতরি প্রাকৃতিক ভালোবাসা আপনার ছেলে যদি না ফারমন হয় তবুও ভালোবাসবেন ভালোবাসা আপনাকে আঘাত দেবে কষ্ট দেবে ঠিক না আপনার মা বাপ যদি খারাপ হয় তবুও ভালোবাসবেন মাঝে মাঝে খারাপ লাগলো ও ভালোবাসা থেকে আপনি মুক্ত হইতে পারছেন না প্রাকৃতিক ভালোবাসা এটা হচ্ছে দিনীয় ভালোবাসা आल्ला भाई रकम भलोबासा चलते आल्ला के कथार क्षेत्र अंग पदर समस्त इबादत बंदी आल्ला के दीखी ও জন্য কিন্তু আপনি যদি আল্লাহর হক একটা সিজদা দিয়ে দেন মশুরে কে আপনি ঠিক না আল্লাহর ভালোবাসা হচ্ছে এ আর ওই ধরনের ভালোবাসা কাউকে দেওয়া سابستا سب কি دے کی যেমন جیمن کے যেমন আল্লাহকে ভালোবাসা উচিত আল্লাহর মত করে ভালোবাসে আছে না নেই বুঝে না এইভাবে আল্লাহকে কেউ গাল দিলে মারামারি করবে দেবদেবী কে গাল দেন শেষ করে দিব আপনাকে শুধু দেব দেবীর ক্ষেত্রে ওদের পিটটাকে যদি কিছু গাল না গাল দেওয়া ইসলামে জায়জ নাই কিন্তু বলেন যে এটা সিরক বলে হ্যাঁ খাজা বাবার কাছে চাওয়া সিরক হ্যাঁ জেলা নেকে গৌসুল আজমবালা শরিক বলেন তো অনেক থেকে জান বাচ্চে ফিরে আসতে পারবেন না তাই কিনা কিন্তু নাস্তিক আল্লাহ আল্লাহকে গালি দিচ্ছে রসরুখ গালি করছে রাস্তাঘাট তাহলে কাকে বেশি ভালোবাসে ওই আন্দার যেগুলি তাদেরকে বেশি ভালোবাসে আল্লাহর মতো করে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা ছিল সুরাব বাকার একশো ममिन आल्ला के सब चाहते बस क्यों लेना पालन करता पालन करता थे अस्तित्व नहीं किचुलापे क्षमता छो मो क्षमता छो अस्तित्व नहीं आसार जे मातृगौर धरव क्षमता छिल कत कमजोर की, की कर चिंता कर करें सब गल्लामी पोचार्षेपालबियत रही सीमित तरह जत क्षमत आल्लाब्बीन असाधारण नियम रही লালন পালনের ক্ষেত্রে অপ্রকাশ্য জাহের নিয়ামত হোক আর কত যে নিয়ামত আছে আপনার কাছে ভিতরের সুস্থতা ভিতরের যে অবস্থা বাইরের বহু নিয়ামত রয়েছে ভালোবাসার পর দুই নম্বরে রসোর ভালোবাসা ফরোজ কেন বলছেন কারণ তিনি তো আল্লাহর দিকে ডেকেছেন তিনি তো আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন রসল উল্লাহ সাল্লা আল্লাহ এবং দিন আলম আলাম শিখে আমাকে আপনাকে শিখিয়েছে যদি এই পরিচয়টা তিনি না করাতেন তাহলে অন্ধকারে থাকতেন কুপরিচর সিটের পাপের ওবাল্লা কা এবং আল্লাহ তিনি পৌঁছিয়ে দিয়েছেন হাসিল করেছে তা একমাত্র এই রাসুলের মাধ্যমে তার হাতে তার মাধ্যমে এসছে ওলাইহাদে তো আতি আর কোন মানুষ তার আনুগত্য ছাড়া রসুলাতে নিয়ে যাবে ওতেবাহী এবং তার অনুসরণ ছাড়া তার অনুসরণ তার পেছনে পিছনে না চললে জান্নাত পাবেন না অফিল হাদিস এবং হাদিসে রয়েছে নবী করিব সাল্লা সাল্লামের ভালোবাসা আল্লাহর ভালোবাসা সম্পর্কে মানকোন ফি তিনটি ভালো বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য পাওয়া যাবে ওয়াজাদ পাবে ইমানের স্বাদ পাবে এই তিনটি গুণ যদি আপনার মধ্যে থাকে তো ইমানের স্বাদ পাবেন মুসলিম হয়ে আমরা মুসলিম জীবনের স্বাদ পাই না কারণ এই এই গুণগুলি আমাদের মধ্যে নেই যার মধ্যে এই গুণগুলি যত বেশি আছে সে স্বাদ পায় জ্বরের মুখে থাকলে ভালো ভালো খাবার খেয়ে কোনো স্বাদ পান না जाना नहीं पुरुष मानुष पेटे बच्चा रखें पेटा रखत महिला गर्भधार्द पाना गोस्त खा मैं शा सब्जी पाए सब ग पानी जिज्ञेस कर बीबी जिज्ञे कैम लगे तुम्हारे गोस्तार्थक्य करते पर ना कि बुजेना जिजेस कर तरज नीर्थ हासिल करेंदना प्रकाश करें तरफ बसेंस करें किस्थाई बायस दस मास गर्भ धारण करलो पेटे राखलो हार खाने ना क्या विछाना लम्बा पड़े थकान चलते ना क्या जिज्ञेस करें सुफानल्ला তো যেমন স্বাদ পাইনা এই অবস্থার কারণে ঠিক তেমনি মুসলিমের মধ্যে গুণ যদি না থাকে তাহলে আইয়া কোন আল্লাহ রাসুল আহ আহাবা এলাই আল্লাহ রাসুল বল লিখ আছে। অনেক সময় যে টাইপের ভুল হয়ে যাবে আল্লাহ এবং তার রাসুল যেন তার নিকটে ওই মমিন ব্যক্তির নকটে অধিক প্রিয় হয় আল্লাহ এবং রাসুল ছাড়া পৃথিবীতে যে কেউ রয়েছে যা কিছু রয়েছে সমস্ত কিছু চাইতে। সবচেয়ে বেশি যখন ভালোবাসবেন আল্লাহকে তারপরে সবচেয়ে বেশি ভালোবাসবেন রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে तक अपनी इमान साध पब एक गुण हिता अपन आल्लासारीस नम्बर एक मत आल्लास मानसर साथ मोहब्बत क्यों बंधुत क्या अपनारिगे एक टे ली लिल्ला क्षेत्र मान एम क्षेत्र गल्ला क्षेत्र आल्ला कारण लील्ला फिल्ला लील्ला फिल्ला दो সারা পৃথিবীর যে কাউ কি ভালোবাসবেন কি যেন ভালোবাসবেন এই লিল্লা এবং ফিল্লা আল্লাহ জন্য আল্লাহর ক্ষেত্রে আর আর একটা চলবে না মা আল্লাহ সাথে অন্যের ভালোবাসা চলবে না আমি আনা মা আল্লাহ সিরক আল্লা সাথে তোমাকে ভালোবাসে আল্লাহ আল্লাহর মত করে ভালোবাসা হব্য কফিল্লা আমি আল্লাহর ক্ষেত্রে তোমাকে ভালোবাসি ভাই আনা ঠিক আছে আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি কিন্তু আনাহব্য কামা আল্লাহ সেরকি যারা আল্লাবেন না আল্লাহবাস্ত্রীর ভালোবাসা কোন অরণনা বাপ মায়ের ভালোবাসা কোন অতনা চলে না ছেলেমেয়ের ভালোবাসা কোন অতুলনা না ধন সম্পদ ভালোবাসা নেতৃত্বের ভালোবাসা কন অতুলনা চলে না যদি আপনার তাহলে দ্বিতীয় গুণ হচ্ছে যে মানুষকে ভালোবাসবেন কিসের জন্য আল্লাহ তিন নম্বর গুণ আছে কুফুরিতে ফিরে যাওয়াকে একজন মমিন যেন চরম ঘৃণা করে বাহ্লাহ হুমিন হোক আল্লাহ যখন তাকে উদ্ধার করে নিয়েছেন সেই কুফরি থেকে উদ্ধার করে নেওয়ার পরে কুফুরিতে ফিরে যাওয়াকে এত ঘৃণা করে কামা এক রাহো যেমন সে ঘৃণা করে আইয়ুক জাহাফিন নার যে তাকে আগুনে ফেলা হোক কাউকে যদি আগুনে ফেলা হয় তাহলে সে কি জানে প্রাণে চেষ্টাতে কোনো ত্রুটি রাখবে আগুন থেকে বাঁচার জন্য যেমন জানে প্রাণে যতটা ক্ষমতা আছে যে কোনো কৌশলে হোক অথবা গায়ের বলে হোক যেভাবে হোক না কেন আপনি আগুন থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন দুনিয়ায় ওইরকমই আপনি কুফরিতে ফিরে যাওয়াকে কে ঘৃণা করবেন মুসলিম হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার মুসলিম পরিবারের জন্য আগুনেও ঝাঁপ দিতে প্রস্তুত কিন্তু কুফুরিতে ফিরে যাওয়ার প্রশ্ন উঠে না গুমরাহিতে ফিরে যাওয়ার প্রশ্ন প্রলোভন দেবে যে তোকে ঠিক আছে একটা মন্ত্রিত্ব দেব কিন্তু হয়ে যেতে হবে কাদিয়ানি হয়ে যেতে হবে হ্যাঁ অথবা তোকে মাজারে মাজারে যেতে হবে একটা চাদরে চড়িয়ে আসতে হবে সেচ করতে হবে আচ্ছা আমাকে জালিয়া দাও তবু করবো নেতৃত্ব পথ দূর কথা কিন্তু ফিরে পাবেন না তো একশো টাকার মোবাইল বিক্রি কর ইমান আসে না আর বড় দের ওইরকম বড় বড় सब ठीक नेतृत्व ठीक थी क्या गुरु समस्त इमान भंगी सब क्यालम भंगे विषय सब गुद्ध अथवाणिजारूजारूजारजारे चाँदा ना चांदा ना दी मार्केटे दोकान पट आज दोकान पट रखते चांदा दीते এই করে মুসলিমরা পূজার চাঁদা দিচ্ছে আর চাঁদা দিচ্ছে আর সমালোচনার পাত্র না হয় এইটুকু তাহলে আমাদের কাছে ইমানের মূল্য কতটা চিন্তা করে এ হাদিস মোত্তা হাদিস এই হাদিসে কি পাওয়া গেল রসুলা আল্লাহ এবং রসুলের ভালোবাসা হ্যাঁ আপনার অন্তরে হবে দুনিয়ার সমস্ত এই হাদিস দ্বারা আরো প্রমাণিত হলো যে আল্লাহর মহাব্বতের অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত হচ্ছে রসুলের মহাব্বত ফ মহাব্বত রসুল তাবি আতুল্লি মহান আল্লাহর ভালোবাসার আওতা ভুক্ত হচ্ছে রসুলের মহাব্বত মাতুল্লাহা এবং আল্লাহর ভালোবাসা আবশ্যক করে আপনার জন্য রসুলের ভালোবাসা আল্লাহকে যখন ভালোবাসা রসুলকে ভালোবাসতেই হয় রসুলকে ভালোবাসা ছাড়া যদি পৃথক করে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আমি রসুলকে ভালোবাসি যখন খ্রিস্টান ধরেন একজন খ্রিস্টান বলছে আমি তো গড বিশ্বাস করি আমি অলমাইতি বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি হ্যাঁ আর ইব্রাহিম আবার আমি মুজেস মানি আমি জিসাস মানি সব মানে কিন্তু মোহাম্মদ रास्ता छा रस्ता, रस्ता नहीं छाड़ा छाड़ा उपाय नहीं मार्तर भारे हमारे रसुलर भारती সমান করে দিবেন না তারপরে রাখবেন ওখানে যা খুশু সে মহাব্বাতি সাল্লা বিশেষ করে রসুরামে ভালোবাসার ক্ষেত্রে হাদিস এসছে বেশ কিছু হাদিস এসছে মাহবুবিনে আল্লাহ এবং ওজুব তকদিমেহা রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসাকে অগ্রাধিকার দিতে হবে আল্লাহ ছাড়া যে কোনো বস্তুর ভালোবাসার উপর আল্লাহ ভালোবাসা এক নম্বরে তারপরে রসল উল্লাহ ভালোবাসা সারা পৃথিবীর যত প্রিয় বস্তু হইতে পারে সমস্ত কিছুর ওপর কি করতে হবে প্রাধান্য দিতে হবে অগ্রাধিকার দিতে হবে তোমাদেরকে অতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে মমিন হবে না হাত বা মমিন হবে না হ্যাঁ এখন আহাবা ইলে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিক প্রিয় না হয়ে যাব। जन के भे बाप ऐले मे स्त्री के धन चाहते बस भलोबा स्त्री के आरोग्य कर बापर রোগ ভালো করার জন্য বা ছেলে মেয়ে রোগ ভালো করার জন্য যদি জমি ধন সম্পদ সব লুটি করবেন না করবেন না তাহলে আপনি টাকা কে বেশি ভালোবাসেন না ছেলে মেয়েকে বেশি ভালোবাসেন এই জন্য এখানে ব্যক্তিগুলির কথা বলা হয়েছে এখানে তো এখানে না যে ব্যক্তি ছাড়া বস্তু আপনি কেউ যদি না ছেলে মেয়েকে অত ভালোবাসেনা ছেলে মেয়ের উপরে আল্লাহকে ভালোবাসেন কিন্তু পয়সাকে হ্যাঁ পয়সা কে খুব ভালোবাসে সে মমিন হইতে পারবেন না ভালোবাসা যদি প্রাধান্য পেয়ে যায় আল্লাহ এবং আয়ত আল্লাহ দুনিয়ার বেশ কিছু ব্যক্তি বস্তুর কথা উল্লেখ করেছেন কলিন খান হ্যাঁ আল্লাহর ভালোবাসার পর রসুলের ভালোবাসার কথা যদি এইরকম হয়ে যায় যে দুনিয়ার ব্যক্তি বস্তুকে তোমরা বেশি ভালোবাসতে লেগেছে রসুলের চাইতে ফাতার অসু তাহলে অপেক্ষা কর থামো এটা ধমকের কথা বলছে হাদিসে যে মোহামিনের জন্য ফরজ হচ্ছে এমনকি রসুল সাল্লাহাম নিজের যান চাইতে নিজের প্রাণ চাইতে যেন ভালোবাসার পাত্র হয়ে যান শুধু ছেলে মেয়ে আর বাপ মায়ের কথা নাই আগের হাদিসে তো গুলো আসলো কিন্তু আরো হাদিস রয়েছে তোমার নিজের ভালোবাসবে তাহলে আনতে ইমিন কুল্লে সে আপনি অবশ্যই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয় ইল্লা মিন তবে আমার প্রাণটি বেশি প্রিয় কাছে আমার জান প্রাণের পরে আপনি সবচেয়ে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আল্লাহ শপথ করে বলছি হাত তাহব পর্যন্ত মমিন হতে পারবে না খাঁটি আমার যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার প্রাণ চাইতে বেশি আমি অধিক ভালোবাসার পাত্রটা হয়ে যাবো ফাঁকা ওমার তখন আরো বিষয়টা জানা ছিল না ভাবছিলেন যে নিজের ভালোবাসে তারপরে অন্যের খেয়াল আসবে দেখেছেন একটু ওই যে কিরণ পড়ার ঘটনাতে কিন্তু অনেকে না এক একমা নামাজ পড়ছিল দুটো বাচ্চা খেলাধুলা করছে দুটো বাচ্চা খেলাধুলা করছে যখন পড়তে লেগেছে টের পেয়েছেন মহিলা নামাজ ছেড়ে দৌড় দিয়ে পালিয়ে গেছেন माली जा खेल हो आरो दौड़ दिए ये उठाच है बोझा गया यह घटना की प्रमाण कर मानूष प्रकृति रही है जे निजर जान के सब चाहती बस भल के प्राण के सब चाहती बस भलपर अन्न कि रसुरमर क्षेत्र आल्लापाकर क्षेत्री निजे जान चाहते बस आल्ला के भल निजर जान चाहते बस रसोल्लाह के भलबाजो এই যান্তা আল্লাহর জন্য এই যান কোরবানি উৎসর্গ রসরুল্লাহ সালামের জন্য রসরুল্লা সালাম নিয়ে আসা দিনের হেফাজতের জন্য এই ইমান কখন তৈরি হবে যখন আপনি নিজের জান চাইতে বেশি আল্লাহকে ভালোবাসবেন এবং রসরুল্লা সাল্লাম ভালোবাসবেন আপনি এখন তোমার ইমানটা খাঁটি হয়েছে বোখারিতে রয়েছে আগের যে হাদিস টা ছিল প্রত্যেক বস্তুর ভালোবাসার উপর অগ্রাধিকার পাবে রসুল ভালোবাসা আর তা ফরোজ তবে আল্লাহর ভালোবাসা ছাড়া আল্লাহ ভালোবাসা এক নম্বরে দুই নম্বরে আল্লাহর ভালোবাসার আওতাভুক্ত হচ্ছে নবিসালের ভালোবাসা লিআ মাহাবাহ বলে আজ আলি কারণ নবীর ভালোবাসাটা কিসের জন্য ওটাও ফিল্লাহ আর লিল্লাহ ভালোবাসা কিসের জন্য বললাম যেমন মোমিনের ভালোবাসা আল্লাহর জন্য এবং আল্লাহ বিভিন্ন একই স্তরের মানুষ না কেন সবাই একই রকমকার রসুলকে ভালোবাসতে পারি না হ্যাঁ এ হ্যাঁ না বলছেন যে আল্লাহর ভালোবাসাতে যেহেতু পার্থ করেছে যার যত বেশি আল্লাহবাস কারণ আল্লাহর আল্লাহ ভালোবাসা আবশ্যক আল্লাহ ভালোবাসায় যদি ঘাটতি থাকে রসুল ভালোবাসায় ঘাটতি হ্যাঁ আল্লাহর ভালোবাসা যদি বেশি হয় তা রসুলের ভালোবাসা বাড়বে ও কথাই বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন বলছেন যে এবং আল্লাহ আল্লাহবাসা বেশি হবে অতান কসুবে নসিহা আর যদি আল্লাহর ভালোবাসা অন্তরে কম হয়ে যায় মমিনের তাহলে রসুলের ভালোবাসা কমতে লাগবে রসলের ভালোবাসা কমতে লাগবে दी पालना आल्लर आल्ला क्षेत्र मायर पेटर भाई आल्ला क्षेत्रे भलोबासबर क्षेत्र ऐड़े बहुत भलोबासा कम যতটা বাইরে তত কমবে পুরোপুরি বাইরে কোন ভালোবাসা নেই কাফের মোরতাদ হয়ে গেছে কোন ভালোবাসা নেই আল্লাহর জন্য ভালোবাসা হবে ও মাহবতাল আহু নবীলামকে যখন ভালোবাসেন তো ভালোবাসার দাবির কথা বলছেন তার ভালোবাসার দাবি হচ্ছে তাজি মাহু তার শ্রদ্ধা সম্মান করা যাকে ভালোবাসেন কি করবেন সম্মান করবেন ও তৌকি রাহু বড় হলে বড়কে ভালোবাসেন তাহলে সম্মান করবেন আর ছোটকে ভালোবাসেন তা আদার্স না করবেন যেহেতু আমাদের বড় সে জন্য তার ভালোবাসার দাবি হচ্ছে তার তাজিম শ্রদ্ধা সম্মান করবেন এবং তার মান ইজ্জত দেবেন যেমন আল্লা দিতে বলেছেন অতিবয় এবং তার অনুসরণ করবেন মানবেন যে যাকে ভালোবাসা তার কথা মানে এমন কথা আপনার স্ত্রী যদি বলে তোমাকে খুব ভালোবাসি ও ভালোবাসি যখনই কথা বলেন ডানে চলতে মানে বামে চলে মেনে নেবেন কি কখনো মানবেন না তকদিম ও কৌলি আলাকুল আল্লাহ আহ খালক এবং ভালোবাসার দাবি হচ্ছে যে তার কথা কে সমস্ত যে কোনো সৃষ্টি হোক না কেন যে কোনো ব্যক্তি হোক না কেন তার কথার উপর অগ্রাধিকার দেবে নবীর ভালোবাসার দাবিদার নবীর ভালোবাসার দাবিদার ইস্কের ইস্কের রসুল খুব ইস্কের রসুলের স্লোগান কিন্তু যদি বলা হয় যে আপনার সাথে কোথায় কোথায় ভালোবাসা তাহলে ও তাজিমের সুন্নতি এবং নবী সাহাশ্লামের সন্ন্যত আদর্শের তাজিম করবেন আপনি শ্রদ্ধা সম্মান করবেন যদি নবীর ভালোবাসা আছে আর যদি হালকা মনে করেন যেমন আজকে একভাবে বাংলাদেশ থেকে একটু আগে চলুন বলেছে বলছেন যে কোন সুননাথ ঢাল্লাহারে যে কোন সুননাথ ছেড়ে দিলে কোন হবে না এই ধরনের যেকোন সন্ন্যনাথ তার মধ্যে আবার একটা কথা কোরবানি সোননাথ বলছে অত কোন সন্নাথ সোননাথে মহ্কা বলছে না হ্যাঁ ফজরের সন্ন্যাদ সফরও ছাড়েনা যে আগের সমস্ত আর এই জন্য ডক্টর শব্দটাতে আমার অ্যালার্জি বেশি আর আমাকে অনেকে পরামর্শ দিয়েছে ডক্টর শব্দ লাগাইলে ভালো হইতে না না এই শব্দ লাগাব না দেখিস বলেছেন বলেন এই ভঙ্গিমাতে নবী সাল কখনো সাহাবিদেরকে শিখিয়েছেন যে আমার সৈন্যদ ছেড়ে দিলে কোনো হবে না শুনে রাখো তোমরা শিখেছেন তাহলে তুমি কেন শিখাবে মলুয় সাহেব ডক্টর সাহেব আল্লাহ যেন বুঝা তো অভিজ্ঞান করেন আপনাকে বলছি না যে আপনি বলেন কাবিরা গুনা হবে আর এই হবে আর সেই হবে এতগুলি না কিন্তু আপনি এমন বললেন না যাতে মানুষের কাছে সৈন্যতের গুরুত্ব কমে যায় হ্যাঁ সৈন্যতের মর্যাদা কমে যায় সৈন্যতের ওপর ভক্তি কমে যায় হালকা মনে করতে লাগে এইরকম যেন না হয় আল্লাহ রহমতুল্লাহ বলছেন মূলনীতি ভালোবাসার ক্ষেত্রে যে কোন ভালোবাসা এবং যে কোন মানুষের ভালোবাসা এটা হবে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর তাজিমের আওতাভুক্ত তার আওতাভুক্ত তার বাইরে গিয়ে নয় কেন আপনার নেতাকে ভালোবাসেন বলছে আমাদের রাজনৈতিক দলের নেতা সেই জন্য রসুলের ভালোবাসার সাথে কোন সম্পর্ক আছে আল্লাহর ভালোবাসার সাথে আছে আছে। এই এই চলবে চলবে না না এটা যদি মনে রাখেন। একে আমি খুব ভালোবাসি কেন ভালোবাসেন বলছে এর সাথে আমার ব্যবসা বাণিজ্যের বড় একটা স্বার্থ জড়িত আছে আল্লাহর ভালোবাসার সাথে কোন যোগাযোগ আছে রসুলের ভালোবাসার সাথে কোন যোগাযোগ আছে তালিম দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে দেখে তাহলে যা আপনাদের মুরব্বী বুজুগারে দিন যাদেরকে বলছেন শির কার দাঁতের তালিম দিয়েছে দেখেন তারপরে ভালোবাসা অন্তর থেকে সরাইতে পারছেন না সেই ভালোবাসার জন্য যদি কেউ যদি এই ভুলগুলি ধরিয়ে দিয়ে থাকে সেই জন্য তাকে গালমন্দ করেন বা তার ক্ষেত্রে অ্যালার্জি বরদাস্ত করতে পারেন না তাহলে আল্লাহর করল মহাব্বতেন যে কোনো মহাব্বত এবং যে কোনো তাজিম মানুষের কি হবে ফাইনামা তাজুজো সেটা জায়েজ হবে তাব তনলে মহাব্বত তাজিমি আল্লাহর মহাব্বত এবং আল্লাহর তাজিমের আওতাভুক্ত भल्ला मासा आल्ला प्रथम कतारे क्योंकि भाई मासा आल्ला सोमवार बृहस्पति रोजा रखे मासे तीन टी रोजा रखे क्यों एके भलोबा देखी हजर जन्म প্রস্তুতি নেওয়া যায় বছরে তিনবার উমরা করতে যাওয়ার চেষ্টা করে এগুলো কিসের জন্য ভালোবাসা আল্লাহরের জন্য মাহাব্বাহাজিমেহি যেমন রসুলের ভালোবাসা এবং তার তাজিম এটা আল্লাহর ভালোবাসা এবং তাজিমের আওতাভুক্ত আল্লাহ প্রেরণ করেছে রসুলকে তো আল্লাহ রব আলিনের ভালোবাসার পূর্ণতার একটা দিক হচ্ছে যে রসুলকে ভালোবাসছেন কারণ কে কে পাঠিয়েছে রসুলকে আল্লা আল্লাহ তিনি লোকে না তাকে ভালোবাসে মাহাব্বতাহু আল্লাহ ভালোবাসার জন্য আল্লাহকে যেহেতু ভালোবাসা নবীকে ভালোবাসে আর আল্লাহ তাকে করেন এবং আল্লাহ মুহাবাহ নবী ভালোবাসা তাহলে আল্লাহর জন্য ভালোবাসা একটা হইল আল্লাহর জন্য ভালোবাসা নবী কি কেন ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহর জন্য সর্বপ্রথম যাকে ভালোবাসি তিনি রসুর উল্লাহাম পরে অন্যরা সাহাবাই পরে ওলা এক নম্বর কথা আল্লাহর জন্য ভালোবাসা দুই নম্বর কথা যদি নবীকে ভালোবাসি তো আল্লাহর ভালোবাসার কারণ হবে সেটা আল্লাহর ভালোবাসা পাবো নবীকে যে যত বেশি সে তত বেশি আল্লাহর ভালোবাসা পাবে মিন মজিবাতে মোহাবাতিল্লা আল্লাহর ভালোবাসাকে আবশ্যক করবে আজিব করবে মুজিবাত মানে কারণ ভাব হচ্ছে কারণ আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় বা কারণ হচ্ছে রসুলকে ভালোবাসা রসুলকে ভালোবাসা আল্লা আল্লাহ ভালোবাসা পাবেন হচ্ছে এমন একটা সুপ্রভাব प्रभाव महाब्बत भल नबी के देखने मानुष कट्टर दुश्मन ना हम जो अंतर भाईरस मुक्त आखिरी भल्कि एम प्रभावित होत एम भय लागत देखें सब मानुष के देखले कय लागे ना মাদ্রাসেবাই স্কুলে লেখাপড়া করেন সব টিচারকে ভয় লাগে না কোনো টিচারকে দেখলে ওর সাথে হাসি মজা করে ছাত্ররা হ্যাঁ আর কোন টিচার কিছু কোনোদিন মারেও না আর গাল গালও দেয় না আর করকাস ভাষা তাও না কিন্তু দেখলেই যেন লজ্জা পায় ছাত্ররা হয় না হয় সহজ কথা বলতে চাই না আসলে ঠান্ডা এটা আল্লাহর তরফ থেকে মানুষের ওপরে আল্লাহ পাখর একটা হাইব যেটা গালিতে বলা হয় হ্যাঁ আল্লাহ পাকে এটা এটা আল্লাহর একটা দান কিন্তু দেখতে পারতেন না এভাবে দেখতেন চোখে চোখে দেখতে পারতেন না দেখেন আমলে হাজ আল্লাহামিয়া কোন বাসার আহাবাই আলা বাসার এবং অধিক প্রভাবশালী ছিল না রসুলামের চাইতে ফি সদুর আসাবহি রাহুম তার সাহাবাই কিরাম সাতি সঙ্গীগণের অন্তরে তারা ভয়ও করতেন রসুলকে আবার ভালো খুব অন্য কাউকে ভালোবাসতেন না আর ওই তাঁদের ওপর যে অন্য কোন শাসকের প্রভাব ভয় কাঁপবে এরকম কিছু কিন্তু নবী সামনে সবাই জানে একবারে তার একটা প্রভাব ছিল কালা আমর মিল আস আমি আসর আল্লাহ তাল বলছেন ইসলাম কবুল করার পরে ই না কোনো জাহিলতের জগ যখন আমি কুফুরের অবস্থায় ছিলাম তখন আমার বেশি মোহাম্মদ ঘিনার পাত্র বা শত্রু আর কেউ ছিল না আমি ইসলাম গ্রহণ করলাম আহাবাইয়া মিনহ তার চাইতে বেশি ভালোবাসার পাত্র আমার কাছে আর কেউ ছিল না ইসলাম কবুল করতেই ফি আইনি মেনহ এবং আমার নজরে তার চাইতে বেশি মর্যাদা আমার কাছে কেউ ছিল না ইসাম কবুল করার পরে বলছেন আর এত যে তুমি তাকে শ্রদ্ধা সম্মান করতো তো তার মাথা থেকে পা পর্যন্ত তার শারীরিক যে বা দৈহিক যে গঠন রয়েছে অবয়ব তা বয়ান দেখি তার হলিয়া বয়ান করতে দেখি বলছে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আন যে তোমাদের সামনে আমি তার মানে শারীরিক গঠন বর্ণনা করবো তাহলে আমি পারব না আমি দিয়ে দেখেনি। দেখিনি লম আকুন আমলা আই নাই আমিন কারণ আমি আমার দুই চোখ ভোরে তাকে কখনো দেখি নাই এই যে লালাল শ্রদ্ধা সম্মানে এই রকম করে পুরো দেখবো মাথা থেকে পর্যন্ত করে পাসী হয়নি বলছেন দেখারই সাহস হয়নি অকালিন মাসুদ লে করে মাসুদ জাহিলি তের যুগে হদেবের সন্ধির সময় এই লোক কাফেরদের তরফে প্রতিনিধি হয়ে এসেছিল হ্যাঁ কাছে এই প্রতিনিধি নবী দেখা সাক্ষাতের পরে আলোচনা আল্লাহর কসম করে বলছি আমি প্রতিনিধিত্ব করেছি কিসরা পারস্য সাম্রাজ্যে গিয়ে পারস্য রাজার দরবারে ওয়াকাইসা রোম রাজার রোমের রাজার কাছে অল মোলুক এবং বিভিন্ন দেশের রাজাদের কাছে আমার আয়তো মালিকানু মোহাম্মদ আমি কোন রাজাকে এমন দেখিনি যে তার সাথী তার তাজিম তারা সম্মান করি যেমন শ্রদ্ধা সম্মান করে মোহাম্মদ সাথী তার। এত শ্রদ্ধা সম্মান করতে দেখেন অথচ যদি অন্যদিক দেখেন তো পারস্য সাম্রাজ্যে রাজার দরবারে শেষ হইতো নিলে সেই শুধু তাজিম রাখা সে কথা নয় ওঠা বসায় চলা ধরন কথায় কথা বলাই যেই তাজিম করতে দেখেছি মহাম্মদ সাথী সঙ্গীতের মহাম্মদের ক্ষেত্রে এই তাজিম আমি কোথাও কোন রাজ দরবারে দেখিনি যে একটু নজর করে পুরোপুরি দেখবে এরকম করে কেউ দেখে না ছেলে মেয়েরা বাপকে যদি একটু ভয় করে পুরোপুরি দেখবে না না কিন্তু সামনে ডাকেন দেখেছেন না যাদের বাপ এরকম প্রভাবশালী দাপটওয়ালা তারা বুঝবে তারা বুঝবে বাপের সামনে নজর উঠিয়া এরকম আমরা যেমন বাপের সামনে নজর উঠিয়া এরকম দেখব না পঁচিশ বছর পর্যন্ত মনে হয় করেনি তারপরে একটু বড় হওয়ার পরে বসেছে পরামর্শ ডেকেছে হয়তো কিন্তু পঁচিশ বছর পর্যন্ত পড়াশোনা উঠে না সামনে দাঁড়াইতে তত্তর কথা আরো দেখেন যে কোনো ফেলতেই তার সাথী সঙ্গীতের কোন একজনের হাতে তাগিয়ে পড়ত চট করে ধরে নিতেন সাবিরা এটা নবীর জন্য খাস ভালো করে মনে এটা কার জন্য খাস नबिर कमाम पीर बुजुर्गर उसत आचरण करस्ताम तरह ना एर पर सन्तुष्टि प्रकाश कर निषेध कर ईश्वर रा मतटीम ये एकदिगे रखें मत हे ना तबारोक सकल खास जे थुथु पड़ते नोटा तो मेखे पोर्चे, पोर्चे, निले मेखे निले उजूर पानी जारे पड़े निले मेखे निले हाथी मुखे चेहरा खास राखी, ना ना देर और देर कारा बस नबिर स्पेश नबिर क्षेू जायज करबित वु नबीर व बस्तु थके বরকত হাসল কারণ করেছেন আল্লাহ এর অনুমতি দিয়েছে এটা নবীর বৈশিষ্ট্য নয় সবচেয়ে করেনি উসমানি আলী থেকে করেনি আসাম থেকে করেনি হুসেন থেকে করেনি ফাতেমা থেকে কোন মহিলা নাই। যখন অন্য সাহাবাই থেকে করেনি আবু হানি সাফিম মালিক আহমদ করেনি এমাম বুখারি থেকেও কেউ নাই। যখন করেন সালাফে সালিহীন এতে নবীর মর্যাদা দিলাম আমরাও নবীর মত নবীর মত হয়ে পড়লাম তাহলে কারা বেশি নবীর ইজ্জত করে এখন দেখেন আমরা সৌদি আরবের অলামারা এই মাদানি আমি যেই মত পোষণ করলাম বা এই যে কিতাবের সারা করছি আমরা বেশি রসুলের করি। না ওরা যারা রসুলের মত নিজেও মানুষের কাছে কি চাই শ্রদ্ধা সম্মান চায় যে আমাদের থেকেও তো হাসিল করুক বলেন দেখি আমাদের সমাজের আলেম আলমারা এটাকে বৈধ মনে করে বুজর দিন পীর মশাইকে এসছে ভারত থেকে অমুক মাদানি সাহেব এসছে অমুক পীর সাহেব এসছে আর থেকে অমুক পীর এসছে আর ওই জনপুরি এসছে অমুক এসছে তমুক এসছে ফুরপুরা এসছে তো তাবারুক হাসিল করা এটা শরীয়তে যায় না আকারের জন্যই যদি না করে থাকেন আকার থেকে ওমার থেকে ওসমান থেকে না করে থাকেন এগুলো কোন ক্ষেতের মূলা কোন ক্ষেতের মূলা এগুলো খবরদার এটা শির্ক এইরকম তাবারুক হাসিল করা শির্ক এগুলো শির্কের জোড়া রাস্তা এমন চরমেদা যেগুলি খুব দ্রুত একদিকে ক্ষতি হবে যারা তাদের আরেক ক্ষতি যার থেকে তাসেল করবে সে আমি কিনা হইলাম আমি তো বড় বুজুগ হয়ে গেছি কথা বোঝা গেছে সুতরাং আলমের দিন যদি সত্যি খোর হাদিস আলম হয়তো কখনো এর অনুমতি দিবে না নবী করিম সাল্লামের থুথু মোবারক অথবা কাশ নিয়ে সাহবিরে কি করতেন ফায়সাদাহ মুখমন্ডল চেহারাতে ঘুষে নিতেন অথবা সীনাতে ঘুষে নিতেন আর নবী সাহব যখন উজু করতেন কাদু এক তখন তারা তার ওজুর পানিগুলি যে ঝরে পড়ছে সেই পানি নিয়ে কাড়াকাড়ি করতে লড়াইয়ের মতো পরিস্থিতি তৈরি করে দিত খুন করার জন্য ষড়যন্ত্র করেছিলাম যে মহম্মদ মাতৃভূমি থেকে বিতাড়িত করেছি তার কত মান ইজত মদিনাবাসী করছে সুতরাং তার ক্ষতি করতে পারেনি আল্লাহ পাক যাকে উঠাতে চাইবেন কেউ নামাতে পারবে না এটাও একটা রহস্য ছিলাম করে তাদের অন্ত ভয়ভীতি ঢুকরে যারা নবীর উজুর পানি নিয়ে কাড়াকাড়ি করে লড়াই করে যারা নবীর কাশফোটা নিয়ে আর থুথু নিয়ে কাড়াকাড়ি করে তারা কি কি একা ছেড়ে দেবে कखोना सब पतन गढ़ीस नम्बर उन्त्रिस त्यकार उदृति ना दिए जलाउल अफाम उदृति दिए पृष्ठ एक आलोचना शेष करम्बागे आलोचना दिए तरह नेतिबाचकता नबीलम सम्पर् मान मरदा दीते गलू अतर बाड़ाबाड़ी ना कर गणगान करते गएर ना जाहिर गा दिए दी कथे नबीसलमार कथा उल्लेख कर बयान उमान जिला तीन नम्बर नबीसलम आसल मरजदा की तीन आब्दुल्ला रसुलसुल शेष रसुल एक मत आल्ला प्रेरित आल्ला जिबिर सकाल सन्दा कत बारे ओहिन रसुल মর্যাদা নিচে নামালেন না নিচের দিকটা ঠিক রাখলেন বুঝা গেছে এই দুটো খুব মূল্যবান গুণ কার গোলাম আল্লাহর গোলাম আবার আল্লাহর সবচেয়ে খাস গোলাম সবচেয়ে খাস গোলাম যেমন একটা ছোট প্রতিষ্ঠানে চাকরি করে হ্যাঁ পাঁচটা লেবার সে হচ্ছে ছোট মালিক দেশের মালিক রাজার বাড়ির কেউ যদি খাদেমো হয় তোর মূল্য আপনাদের আমাদের চেত অনেক বেশি এদিক থেকে ঠিক না এদিক থেকে আমি দিনের ক্ষেত্রে বলছি না তার মধ্যে একটা আমি রাজার বাড়ির এই রাজবাড়িতে সেখানে খাই দাই থাকে আমোদ করে তো কথা হচ্ছে যে ওই রকমই বুঝার জন্য বলছি উদাহরণটি যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল বান্দা হলেও আল্লাহ খাস বান্দা আর আল্লাহর যখন গোলামি তার একটা গুণ তখন আল্লাহর হক তাকে দিবেন না এবাদত তাকে দিবেন না এ বাদত তাকে দেবেন দসুল যাকে দিয়েছেন তাকে আপনিও তার রবকে আপনার রবকে এবার তো আপনার এবাদত যেন রসুল না পাই এই দুটো বিষয় ইনশা আল্লাহ আগামীতে আলোচিত হবে এখানে আমাদের দর্শেস হচ্ছে ওসলিয়া মোহাম্মদ